আর সে বস্তুর যা রাত্রিকা আর আপনার কি জানা আছে যে মাত্তরিক রাত্রিকালে আত্মপ্রকাশকারী বস্তুটি কি আন্নাজ নক্ষত্র আরজ্জ্বল ইংকল নাফসিন এমন কোনো মানুষই নেই যার সঙ্গে কোন স্মরণকারী নিযুক্ত নেই লক্ষ্য করা উচিত যে বস্তু দ্বারা ইং দা ফে নির্গত পানি দাঁড়ান যা নির্গত হয় মিমবাইনে চলবে মেরুদণ্ডের মধ্য হতে এবং বক্ষ দেশের অত্পর তার না কোন ক্ষমতা থাকবে আর না কোন সহায়ক থাকবে শপথ সে আসমানের দা তির র করে কোন বস্তু ইন্দনা তো কায়দান বিভিন্ন রকমের আর আমিও তদ্বির করি কায়দান বিভিন্ন রকমের ফামা হিল সুতরাং আপনি অবকাশ দিন থাকতে দিন আল কাহেরিনা এই কাফেরদেরকে আম হিল আপনি তাদেরকে অবকাশ দিন থাকতে দিন রুয়াই অল্প কিছু দিনের জন্য